তিনি হামাগুড়ি দিয়ে তার বিছানায় ফেরত আসতেন কেন কলিমা ইয় তারা রাতের কম সময় ঘুমাতেন আল্লাহ আল্লা সব তালা যখন রাসুল উল্লাহামকে মানব মানবজাতির পথ প্রদর্শনের গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন তার উপর তাহাজুদ ফরজ করা হয়েছিল ইসলামের প্রাথমিক অবস্থায় তাহাজুত ফরজ করার মাধ্যমে আল্লাহ তাকে প্রস্তুত করেছিলেন যে কোনো কাজ ও পরিস্থিতিতে সফলতা অর্জনের চাবিকাঠি হল তাহাজ তাহাজুদের মাধ্যমে আল্লাহ সম্পর্ক স্থাপিত হয় এ কারণেই রাসুন উল্লাহর তাহাজুদ ফরজ করা হয়েছিল আল্লাহ সুবাহ বলেছেন এখানে একটু কম আল্লাহ সুান একই সুরার ছয় নম্বর আয়াতে বলেছেন নিশ্চয়ই এবাদতের জন্য রাতে উঠা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 কারণ আমি তার সাথে কথা বলব ভেবেছিলাম আমি দেখলাম তিনি তখনও ওই আয়াতের পুনরাবৃত্তি করেই যাচ্ছেন আমি ঠিক করলাম ফজরের আগে এসে তার সাথে কথা বলবো। আমি আমি আগে তাকে তারা আল্লাহ সুহান আয়াত আয়াতকে উপলব্ধি করতেন রাতের সালাত আদায়কারীদের চেহারায় একরকম আনন্দ ও নূরের ছাপ পরিলক্ষিত হবার ব্যাপারে আল হাসান আল বসরি রহমেন যারা আল্লাহর সাথে নির্জনের সময় কাটায় আল্লাহ সুবহান তাদেরকে তাঁর নূর দ্বারা আচ্ছাদিত করে দেন তারা রাতের গভীর অন্ধকারে আল্লাহর সাথে নির্জনের সময় কাটিয়ে থাকেন তাই আল্লাহ তাঁর নিজের জ্যোতি থেকে তাদেরকে কিছু অংশ দান করেন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 ইবনুল জাউজি রাহমাহুল্লা যখন এটা পড়েন তিনি বলেন তাহাজ্জুদ আদায়কারীগণ যদি আল ফুদাইল ইবনে আয়াদের এই হতাশা ব্যঞ্জক উদ্ধৃতি শুনত তবে তাদের চোখগুলো নির্ঘুম রাত কাটাত এই ঘটনাটি আদাই আল মাজালিসা ইবনে পোতাইবার উয়ুন আখবর এবং আব্দুল হক আল আশবিল বিখ্যাত বই আর পাওয়া যায় এটা কোনো হাদিস নয় তবে বর্ণনাটি বহু সংখ্যক আলিমের কিতাবে পাওয়া যায়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 আল আউজাইর স্ত্রী তাকে বলেন ওয়াল্লাহি এটা বাচ্চার প্রস্রাব নয় বরং এ হলো প্রতি রাতে আমার স্বামীর চোখ নিঃসৃত কান্নার পানি বান্দার মৃত্যুর সাথে সাথে তার আমল বন্ধ হয়ে যায় আল ইসরাউ আল মিরাজের হাদিস থেকে জানা যায় রাসুল উল্লাহ সাল্লাহ আলাই যখন আসমানে আরোহণ করেন তিনি মুসা আলাইহসাল্লামকে সালাতরত অবস্থায় দেখতে পেলেন তিনি সালাত আদায় করছিলেন কারণ এটা অন্তরে সুখানুভূতি আনে আরেক বর্ণনা এসেছে কবরে যখন নাকির কোন কোনো বান্দাকে প্রশ্ন করবেন আপনার রবকে বান্দাতার উত্তরে বলবেন আমাকে সালাদ আদায় করতে দিন বলবেন নিশ্চয়ই তবে এর আগে আমাদের তিনটি প্রশ্নের উত্তর দিন তিনি সালাদ আদায় করতে চাচ্ছিলেন কারণ এই মুহূর্তটি তার কাছে আনন্দদায়ক ছিল আমলের জন্য নয় বরং আল্লাহর সাথে সাক্ষাৎ ছিল তার জন্য অত্যন্ত আনন্দদায়ক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 हजुद हलो मुकमर सम्मान आगे जुगे बला हत्या तुम्हारे सम्मान नहीं रक्तपात हो जो हम तो बल अपनी जी ताहुद ना पढ़ेंपन सम्मान नहीं तो, तो।, तो, तो बाड़बाड़ी मन होते कि कारण रसुल्लाह सल्लामुद हलो मुकमिर सम्मान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 কথা বলেন তাহাজুদ আদায়কারী ব্যক্তি কখনো মুনাফিক হতে পারে না আপনার লক্ষ্য অর্জনের পথে দিনের যে কোনো কাজের বেশি কার্যকর হয়। রাতের বেলার তাহাজুদ আপনার দিনকেও সাফল্য মন্ডিত ও সমৃদ্ধ করে এমনকি আমরা যদি প্রার্থী প্রাপ্তির সাথেও তুলনা করি তাহলেও এটা জরুরি আপনি কি হাসরের দিনের দৈর্ঘ্যকে কমিয়ে আনতে চান पंचाश हजार बचर समान जो दिन जुदेर जुदेर की तब आज ताहजुतर साल शुरू कर दिन आल्ला अवस्थानकाल कम इशा अल्लाह ईशा के फजर मध्यवर्ती जेको समय सालाद आदाय मानुष बाड़ी फिर घंटार पर घंटा एमकि सारि कि इंटरनेट पीछने समय व्यय्जुद ड़े देर पक्षे तजार्ट अजुहत दाँड कराय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 ता विभिन्न भी फेसबुक पोस्टे लाइक आई लाभ यू आल्ला इत्यादि कमेंट कर शेयर ए गाड़ी बम्पारे स्टिकार लगानों मध्यमे आल्लर प्रति तलार प्रकाश घटाय আপনি এখন থেকেই শপথ করুন যে কোনো অবস্থাতেই তাহাজ্যুত পড়া বাদ দিবেন না ইন্টারনেট টেলিভিশন আড্ডা এগুলো কিছু সময়ের জন্য বন্ধ রাখুন ঈশা ও ফজরের মধ্যবর্তী যে কোনো সময়ে দুই রাকাত সালাত আদায় করুন হয়তো কিছুদিন বা কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস পরেই আপনারই মনে হতে থাকবে আমি একে ফজরের আগমুহূর্তের দিকে আদায় করব ইনশাআল্লাহ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 बाबा एक बार क्यों एक बार के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 আমার ভাইরা আপনারা তাহাজুদ আদায়ের মাধ্যমে মহান আল্লাহকে বিস্মিত মাত্র দুই রাকাত সালাতের মাধ্যমে আপনি মহান আল্লাহকে বিস্মৃত ও অভিভূত করে দিতে পারেন মুস্ত ইবাম আহমদ মুসান্নাফি ইব আবি সাইবা ও মিশ্াতুল মাসাবিতে এই হাদিস বর্ণিত হয়েছে রসুল্লা সাহি বলেছেন আব্দি সিন ফির মিন বইনি হই ওি ইতি রি মন্দি শত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 আল্লাহ মহান আল্লাহ অবাক হন এটি মহান আল্লাহ একটি সিফাত যার ধরন কেবল আল্লাহ জন্যই নির্দিষ্ট আল্লাহ এর মাধ্যমে বান্দাকে উৎসাহ দিচ্ছেন নিঃসন্দেহে আল্লাহ সুবাহনুআলা আগে থেকেই জানতেন যে আপনি উঠবেন কিন্তু এর পরেও তিনি আপনাকে এ ব্যাপারে উৎসাহ প্রদান করছেন এবং মালাইকাদের কাছে উল্লেখ করছেন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 তার তাকে পরে জিজ্ঞেস করলো, তুমি কি সিংহকে ভয় পাও না তিনি পরে বললেন আমি তখন আল্লাহর সামনে দাঁড়িয়েছিলাম আর আমি আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় পাই আল্লাহর কাছে এটা প্রকাশ করতে আমি লজ্জা পাচ্ছিলাম সাঈদ ইবনে মুসাইবের জীবনী পড়লে জানা যায় তিনি পঞ্চাশ বছর যাবত একই অজুতে ঈশা ও ফজরের সালাত আদায় করেছেন অর্থাৎ তিনি সারা রাত ইবাদত ও জিক্রে পার করেছেন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 আল্লাহুল্লাহি তুদের এর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করলাম আমরা মহান কাছে প্রার্থনা করি আল্লাহ সুবাহ যেন আমাদেরকে তার সেই সব বান্দাদের মাঝে করে নেন যারা সততা ও নিষ্ঠার সাথে তাহাজুদ আদায় করেন